আবু হুরাইরা রাজিয়াল তাল্হ্নাহু ও ও আবু সাইদ খুদ্রি রাজিয়াল তাল্লাহ্ন বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম মসজিদের দেয়ালে কফ দেখলেন আল্লাহ রসুল সাল্লাহ আলয় সাল্লাম কিছু কাকর নিলেন এবং তা মুছে ফেললেন অতপর তিনি বললেন তোমাদের কেউ কফ ফেললে তা যেন সে সামনে অথবা ডানে না ফেলে বরং সে বাম দিকে অথবা বাম পায়ের নিচে ফেলে